তুম ফিন উফ্রি চিন্ন রূপিচহ ও তুমি মিলন বেলা ও না কি চা বি ক্যান ফ সমুল মহম্মদ কাম সহিহিম আল্লাহারিক মোহাম্মারক রাহীমাসলাম সম্মানিত মুসলিম সমাজ জবাই করার শর্তা বলি আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা করেছি আর এর সঙ্গে যদি পাই তো জবাই করার নিয়ম নিয়মাবলিও বলে দেবো আপনাদেরকে তো জবাইকারী যেন জ্ঞানী হয় পাগলের দ্বারা জবাই করা চলবে না ভালো মন্দের মধ্যে যেন পার্থক্য করতে পারে এই রকম লোক জবাই করতে পারে তবে সে নারী হোক বা পুরুষ হোক মহিলারাও কুরবানি জবাই করতে পারে নিজা। যা বা পুরুষেরাও কুর্বানি জবাই করতে পারে তো এক নম্বর শর্ত হচ্ছে কি যে জবাইকারী যেন জ্ঞানী হয় তার জ্ঞান নম্বর থাকার দরকার জবাইকারী যেন মুসলিম হয় কিংবা আহলি কিতাবি বাহুদি বা নাসারা এদের জবাই করা বস্তু খাওয়া যায় তিন নম্বর বস্তু হচ্ছে শর্ত হচ্ছে যে জবাই করার সময় মেয়াদ করতে হবে যেটা আল্লাহর জন্য আমি জবাই করছি কোরবানি দিচ্ছি চারি নম্বর শর্ত হলো জবাই আল্লাহ ব্যতীত অন্যের জন্য অন্য বস্তুর নামের নামে ছেড়ে দেওয়া হয়েছে সেই বস্তুটি যদি আল্লাহ নাম নিয়েও জবাই করা যায় তবুও সেটি খাওয়া বৈধ হবে না তো সম্মানিত মুসলিম সমাজ এগুলো হচ্ছে 5 जबई कर शर्त नम्बर विषय व्यतीत नाम जिन उच्चारण ना छो जबई कर रक्त प्रवाहित है सत नम्बर शर्त हम जबई व्यक्ति जन जबई व्यक्ति जन पशु जबई करा समय বলে বিসমিল্লা শুধু বিসমিল্লা আল্লাহ নাম নিতে হবে আল্লাহ বলেছেন ফাটু মিমা রসমুল্লাহ আনেই সুরাহের মধ্যে একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা ওই জন্তুটি খাও যে জন্তুটি জবাই করার সময় আল্লাহ নাম নিয়ে জবাই করা হয়েছে আট নম্বর শর্ত হচ্ছে শর্ত হচ্ছে যে শরীয়তে যেন সেই পশু জবাই করার অনুমতি থাকে এমন পশু জবাই করব যেটা জবাই করলে হালাল হবে কুকুর জবাই করলে তো হালাল হবে না একটা সিংহ ধরে জবাই করে আল্লাহ নাম নিয়ে এটা খাওয়া চলবে না তাহলে শরীয় সম্মত জন্তু হতে হবে যেটা শরীয়তে অনুমতি দিয়েছে যে জন্তুকে জবাই করার অনুমতি দিয়েছে সেই জন্তুটি জবাই করবে জবাই করার নিয়মাবলী এবার জানা দরকার সম্মানিত মুসলিম সমাজ তো আমি জবাইয়ের ক্ষেত্রে বললাম যে মহিলা বা পুরুষ সবাই জবাই করতে পারে তবে আল্লাহ নাম নিয়ে জবাই করতে হবে যে সমস্ত শর্তগুলি বললাম এগুলো যেন খেয়াল থাকে আর জবাই করার নিয়মাবলী বলছি এক নম্বর নিয়ম হলো এই যে জবাই করার সময় কেবলামুখী হতে হবে কার বাঘরের দিকে এটা জরুরি নয় তবে একটি আদরের মধ্যে কেউ যদি অন্যদিকে মুখ করেও জবাই করে ফেলে হালাল হয়ে যাবে খাওয়া বৈধ হবে কিন্তু উত্তম হচ্ছে যে কেবলামুখী হয়ে জবাই করবে দুই নম্বর জবাইয়ের মধ্যে যেন এহসান বজায় থাকে অর্থাৎ অতি ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে যেন তাড়াতাড়ি জবাই করা হয় তাড়াতাড়ি রক্ত বের হয়ে যায় এবং তার কষ্ট যেন কম হয় তিন নম্বর আদর হলো যে জানুয়ারটার সামনে আপনি ছুরি তেজ করবেন না তবে জবাই করার সময় দেখলে কোনো অসুবিধা নেই সম্মানিত মুসলিম সমাজ সল্লাহাম যখন কুরবানি জবাই করতেন তখন বিসমিল্লা আল্লাহ আকবর বলতেন পাঁচ নম্বর আদব হচ্ছে যে পশুর গলা নির্দিষ্ট জায়গায় ছুরি চালাবে যাতে করে হুলকুমের অর্থাৎ কন্ঠ সাথে সাথে তার খাদ্য নালী সহ মোটা রক্তি আর মোটা রেগুলো যার পক্ষ থেকে কুরবানি করা হবে তার যেন নাম নেওয়া হয় আর যদি কুরবানি জবাইকারীর পক্ষ থেকে হয় তাহলে এই দুয়াটি পাঠ করবেন বেসমিল্লা আপনি বলবেন যদি আর্মিতে না বলতে পারেন তো আল্লাহ তুই বলবেন যে আল্লাহ এটা অমুকের কোরবানি অমুকের পক্ষ থেকে কুরবানি করলাম আল্লাহ তুমি কবুল কর আর মেয়াতে তো আছেই যদি এই কথাটি বলতে ভুলে যান আরো আছে যে নিয়ম হলো এই যে আমি আল্লাহর নামে জবাই করতে শুরু করছি এই খেয়াল এই যেন আমাদের মধ্যে থাকে সম্মানিত ভাইরা আমার আর বিষয় হচ্ছে এই যে অপরের পক্ষ থেকে যখন আপনি কুরবানি দিবেন তখন আপনি বাংলাতে বলেবানি কবুল করো আর যদি বাংলাতে না বলেন আরবিতে বলেন তবুও বলতে পারেন এই শব্দটি বলবেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ আনফুলান মানে আন উমুক ব্যক্তির পক্ষ থেকে अल्लाह अल्ला तुम्हें पक्ष कबुल कर सम्मानित भाई हम तब जबई कर कतगुली आचरण करते जबई करा उचित ना अपछन विषय जबई करारस्तु अर्थात छुरी जबई करार बस्तु बाबारो है আর এক পশুর সামনে অন্য পশুকে যেন আমরা না জবাই করি জবাই করার পর পশুর জীবন যাওয়ার পূর্বে এমন কিছু কর্ম যেন আমরা না করি যাতে জন্তুটি বা পশুটি কষ্ট পাই যেমন যান কবজ হওয়ার আগেই তার ধার ভাঙতে শুরু করলো কত বলিল বা তার খাল খাল ছিলে দেওয়ার কাজ শুরু করে দিল বা তার কোনো অঙ্গকে কাটতে শুরু করলো এগুলো উচিত নয় এগুলো জায়জ নয় আর এটাও খেয়াল রাখবো আমরা যে জবাই করার সময় পশুর গলাতে যেমন গরু জবাই করার সময় পশুর গলাতে ধড়ি দিয়ে টান দিয়ে ফাঁসি দেওয়ার মতো আচরণ আমরা ব্যবহার করবো না আচরণ করবো না কেন যে এতে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে এবং ফাঁসি দেওয়ার মতো হয়ে যেতে পারে সুতরাং এটা জায়গ নয় জবাই করার সময় আমরা পশুর গলায় চাকুর ডগা দিয়ে ভাগ দিয়ে খোঁচা দেব না অনেকে জবাই করে এইভাবে খোঁচা দিতে থাকে এই খোঁচা দেওয়া থেকে আমরা সংক্ষেপা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা ইসলামী সামনে রেখে যেন কুরবানি দিতে পারি কুরবানি জবাই করতে পারি আর জীবনযাপন করতে পারি আকুল